সমিল্লা রহমান রহিমি মুসলিম আলহামদুলিল্লাহ ওসলসাল রসুলিল্লা আলিহি আর্শক শ্রোতা तफसिरल कुरान डट कम स्वागत आज के माहिर मदान विशेष प्रोग्राम आलोचना शुरू कर सम्मानित बाई बी हल जक फित सदाकतुलितर कि आदाय कर दीब जक फितेहतु एक फरज अबाद जेहतु एक वजिब एबाद इच्छा से भावी आदाय कर लेकुल आदाय ख्याल रखते जकत फीतर आदाय पद्धति रसुल्लाम की आदाय करत सहबाई करामला हिमजम की आदाय करत कैत गुरुत्वपूर्ण विषय खेल करीना প্রথমে আসি আমরা বর্ণিত হাদিস সাহাবাই কারাম ফিতির আদায় করতেন তো খাবার দিয়ে জাকাতুল ফিতির আদায় করতেন তাহলে খাবার দিয়ে খাদ্যদ্রব্য দিয়ে এবং যেই খাদ্যদ্রব্য মানুষের খাদ্যদ্রব্য এবং যেই খাদ্যদ্রব্য যে দেশের জন্য সবচেয়ে বেশি বহুল প্রচলিত খাদ্যদ্রব্য যেমন পৃথিবীর কোন দেশের মানুষ গম দিয়ে আটা আটার খাবার রুটি পরোটা এই খাবারগুলো তারা বেশি পছন্দ করেন আবার কোনো দেশের মানুষের মৌলিক খাবার হল চাউল তারা চাউল দিয়ে ভাত খাওয়া বেশি পছন্দ করেন তাহলে যেই দেশের মানুষের প্রধান খাবার যেটি যেমন আমাদের দেশের জন্য বাংলাদেশের জন্য চাউলটাই প্রধানতম খাবার এই যে মানুষ রুটি খেয়ে জীবন জীবনযাপন করে না অথবা অন্য কোন খাবার কিসমিস খেয়ে মানুষ জীবনযাপন করে না অথবা মানুষ পনির খেয়ে জীবনযাপন করে না খেজুর খেয়ে জীবনযাপন করে না মানুষের মৌলিক খাবার হলো চাউল বা ভাত তাহলে আমরা যখন সাউল দিয়ে আমরা আদায় করব এবং সেই পরিমাণটা হবে নবী শরৎলাম যেমন এক শাহ আদায় করতেন এবং সেই শাহটা কুফার চাহ বা বস্রার বা অন্য কোনো অঞ্চলের শাহ ছিল না সেটা মদিনার শাহ নবী শরৎলাম এবং সাহাবাইকার মদিনার শাহ দিয়ে আদায় করতেন এজন্য আমরা সেই মদিনার সায়ের যে পরিমাণ দুই কেজি চল্লিশ গ্রাম ভালো মানের গম এরকম পাত্রে রেখে আমরা যে পাত্রে দুই কেজি চল্লিশ গ্রাম গম রাখা যায় এরকম একটি পাত্রে সম চাউল রেখে সেই চাউল দুই কেজি চল্লিশ গ্রামের বেশিও হইতে পারে দুই কেজি চল্লিশ গ্রামের কমও হইতে পারে অর্থাৎ মূল বিষয় হল পাত্রটি এক পাত্রটি সেই পাত্র পরিপূর্ণ করে পাত্রটা সমান সমান করে চাউল যতগুলাই লাগুক সেই পরিমাণুল ফিতির আদায় করা আর ইসলামের প্রত্যেকটি আবাদত আল্লাহ রসুলের সুন্না ছাড়া আল্লাপা কবুল করেন না আল্লাপা কোরআন আয় বলে দিয়েছেন আল্লাহর যেকোনো আবাদত করতে হলে আল্লাহকে ভালোবাসতে হলে এত্তবাই রসুল ছাড়া এ সুন্না ছাড়া এটা কোনোভাবে সম্ভব নয় এই জন্য ভাই ও বোনেরা যে জাকাতুল ফিতিরের মতো গুরুত্বপূর্ণ আদাত করবেন সেটাও নিজস্ব গড়া পদ্ধতিতে করলে আল্লাপা কবুল করবেন না সেটাকে রাসুল্লা সাল্লা সালামের পদ্ধতিতে একশ পরিমাণ জাকাত উল ফিতির আদায় করবেন সেটা একশ একজন কেউ দেওয়া যাবে বা কয়েকজন কেউ দেওয়া যাবে আবার কয়েকজনের সদাকাতুল ফিতির একত্রিত করে একজন কেও দেওয়া যাবে বা বিভিন্নভাবে দেওয়া যাবে এখানে আমরা বলছি যে রাসুল্লাহাম সাহাবাই কেরাম কখনো মুদ্রা দিয়ে জাকাত আদায় করেন নাই টাকা পয়সা দিয়ে জাকাত আদায় করেন নাই রাসুল্লাহামের যুগেও কিন্তু টাকা পয়সা ছিল কেউ কেউ বলে থাকে যে রাসুল্সাল্লামের যুগে তো টাকা পয়সা ছিল না মুদ্রা ছিল না এই খাবার দিয়ে দিতেন আসলে বিষয়টি ঠিক নয় বিষয়টি হল রাসুল্লাহামের যুগেও মুদ্রা ছিল টাকা পয়সা ছিল কিন্তু নবী সাল্লাহ সাল্লাম এবং সাহাবাই কেরাম টাকা দিয়ে সদাকাতুল ফিতির আদায় করেন নাই তবে আমরা বলবো না যে টাকা দিয়ে জাকাত দেওয়ার জন্য যে আটটি খাত আসলে জাকাতুল ফিতির জন্য সেই আটটি খাত নয় এটি একটি ভুল ধারণা আমাদের দেশে বলা হয় যে জাকাত যাদেরকে দেওয়া হবে সদাকাতুল ফিতির তাদেরকে দেওয়া যাবে সুরা আর ষাট নম্বর আয়াত যেখানে আল্লাহ আটটি খাদ বর্ণনা করেছেন আসলে কিন্তু ভাইয়েরা এবং বোনেরা কথাটা ঠিক নয় আল্লাহ রসুল সাল্লা জাকাতুল ফিতিরের জন্য আলাদা লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করেছেন আর জাকাতের জন্য নবী সাল সালাম আলাদা লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করেছেন জাকাতের উদ্দেশ্য হলো দারিদ্র বিমোচন সমাজ থেকে দারিদ্রতা দূর করা কিন্তু সদাকাতুল ফিতিরের উদ্দেশ্য দারিদ্র বিমোচন নয় সদাকাতুল সাময়িক জাকাতির ফরজ হয় এক বছরের উপরে। কিন্তু ফিতির হয় ঈদের দিন সকাল বেলার সম্পদের উপরে সারা বছরের সম্পদের সাথে এটি নয়। নির্ধারণ করে দিয়েছেন যে জাকাতুল ফিতিরের উদ্দেশ্য হলো দুইটি একটি হলো তোহরান লি সিয়াম মিনাল লাকবে রাফাসে অর্থাৎ সিয়ামরত অবস্থায় যদি কোন নাফরমানে গুনার কাজ হয়ে যায় সেটি থেকে মুক্ত হওয়ার জন্য সেটির গুনার কাপ্পারা হওয়ার জন্য সদাকাতুল ফিতির আর অত আমতাল মাসাহ দ্বিতীয় যে উদ্দেশ্যটি সেটি হলো মিসকিনদের খাবারের ব্যবস্থা করা তাহলে জাকাত উল ফিতিরের খাত হলো একটি শুধুমাত্র দরিদ্র একেবারে গরিব মিসকিন যারা থাকবেন তাদেরকে জাকাতুল ফিতির দিয়ে ঈদের দিন যাতে তারা আনন্দে শরিক হইতে পারে জাকাতুল ফিতিরের মধ্যে দিয়ে তারা যাতে ফেটে কিছু ভালো খাবারের ব্যবস্থা করতে পারে যদি না তার ঈদের আনন্দ আসেনা আল্লাহ ব্যবস্থা করেছেন গরিব নির্বিশেষে সবাই সুন্দর একসাথে ঈদ উল ফিতরে অংশগ্রহণ করতে পারে এজন্য সম্মানিত দর্শক শ্রোতা অনেকে আমরা বলি যে সবাই যদি আমরা চাউল দিয়ে থাকি এক গরিব মানুষকে এত চাউল দিয়ে গরিব মানুষ কী করবে আসলে তাকে আমরা সবাই চাউলেই দিব তিনি তার প্রয়োজন মোতাবেক চাউল বিক্রি করে খাবারের জন্য যা যা দরকার তরকারি দরকার সবজি দরকার মাছ মাংস দরকার সেগুলো তিনি চাউল বিক্রি করে ক্রয় করবেন কিন্তু আমরা মৌলিক খাবারটা দিয়ে তাকে সোদাকাতুল ফিত্রি দিব যাতে ঈদের দিন সে আমাদের সাথে আনন্দের সরিক হতে পারে সম্মানিত দর্শক শ্রোতা এই বিষয়গুলো আমরা খেয়াল রাখার চেষ্টা করব আমরা অনেক বেদাত অনেক সুন্না থেকে দূরে আমরা সরে গেছি আমরা আবার সেই দিকে ফিরে আসি এই সুনার দাওয়াতের জন্য আমাদের আমাদের এই প্রচেষ্টা যে আমরা আবার তৌহিদের দিকে ফিরে আসি সুন্নার দিকে ফিরে আসি যা কিছু মাঝে হয়ে গেছে সেই দিকে আমরা ভূক্ষেপ না করি এবং যারা না বুঝে করে ফেলেছেন আল্লাহাক তাদেরকে ক্ষমা করে দিন এই বিষয়টা আমরা সামনে রেখে আমরা প্রত্যেকটি আমল রসুল্লাহামের সুন্নার আলোকে করার আমরা চেষ্টা করি এই সদাকাতুল ফিতিরের মতো আবাদত এটিও আমরা রসুল্লাহ সুলা সাল্লামের সুন্না অনুযায়ী আদায় করার চেষ্টা করি আল্লাহাক আমাদের সবাইকে তৌফিক দিন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লা